উম্মুল মুমিনিন সালামাহ সাল্লামাহ রদিয়াল্লাহ তাল্নাতে বর্ণিত নবী সাল্লাহ আল্লাহাল্লাম সালাম ফেরানোর পর নিজ জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করতেন ইবনু শিহাব রহমতুল্লা আল্লাহি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের বসে থাকার কারণ আল্লাহ অধিজ্ঞাত তবে আমার মনে হয় সালাতের পর মহিলাগঞ্জ যাতে ফিরে যাওয়ার সুযোগ পান